বিসমিল্লা আলহামদুলিল্লাহ রসুলিল্লাহ আমরা বর্তমান সময়ে প্রচলিত কিছু বিদাতের উদাহরণ উল্লেখ করছিলাম আমরা সর্বমোট পাঁচটি উদাহরণ পেশ করব তার ভিতরে প্রথমটি হল মুখে নিয়ত উচ্চারণ করা দ্বিতীয় নম্বর উদাহরণ হল ঈদ এ নবী পালন করা এ দুটি বিষয় সম্পর্কে আমরা গত পর্বে विस्तारित आलोचना कर तीन नम्बर उदाहरण हल साधारण मिलद अनुष्ठान विभिन्न अंचलेवाल प्रचलित आखिर शोकर घटना घटले किसु नेक्टर व्यक्ति के दावतरा सकले एकत्रित दरुद पाठ कर दिन आलोचना है जी कीदि সব শেষে আয়োজক উপস্থিত সবাইকে নিজের সাধ্য অনুযায়ী কিছু খাবার খাওয়াই এভাবে অনুষ্ঠান শেষ করা হয় এ ধরনের অনুষ্ঠানকে মিলাদ মাহফিল বলা হয় বর্তমানে কেউ কেউ এটাকে দোয়ার মাহফিলও বলে থাকেন এক সময় এ ধরনের দোয়ার অনুষ্ঠানে বহু নিষিদ্ধ কর্মের প্রচলন ছিল যেমন দরুদ পাঠ করার সময় রসুল্লা সাল্লাসালাম হাজির হয়ে যান मानूष दाड़ी जित रसूल्ला सल्लम अतरंजन को उर्दू और फार्सी कविता पाठ कर इत्यादि आल्लर इसाई बर्तमान बसिभागे अप्रीतिकर विषय अवसान घटे एन मानूष सम्पूर्ण बैधपन्था एनुष्ठान आयोजन कर सब जैगे पद्धति आदायता কোথাও রসুলের জন্মবৃত্তান্ত আলোচনা করা হয় এবং শেষে দোয়া হয় কোথাও কেবল দরুদ পাঠ করার পর মোনাজাত করা হয় আবার কোথাও কিছু না করে কেবল দোয়া করে দেওয়া হয় যখন মিলাদের মধ্যে নিষিদ্ধ কর্মকাণ্ডের প্রচলন ছিল তখন আলেমরা ওই সকল কর্মের নিন্দা করেছেন তারা মূলত মূল বিষয়টির নিন্দা করতেন না বরং এর মধ্যে যেসব নিষিদ্ধ কর্মকাণ্ড রয়েছে সেগুলোর নিন্দা করতেন তাদের প্রচার প্রসারের কারণে মানুষ এখন নিষিদ্ধ কর্মকাণ্ডগুলো পরিত্যাগ করেছে কিন্তু এখন কিছু লোক মিলাদ নামক বিষয়টিকে শুদ্ধ উপড়ে ফেলার জন্য হইচই শুরু করেছে তাদের কথা হলো এইভাবে একত্রিত হয়ে দোয়াদুদ পাঠ করা এবং শেষে तबारो ग्रहण करार पद्धति स्वयं रसुल्लाह सलम बाहबे क्राम चालू करें तदात ये चुक्ति पूर्वे खंडायन करवल रसुल्ला सल्लाह आलिलम करेंग्राम करें चुक्ति निषिद्ध प्रमाणित होना बर देखते निषिद्ध क्या कि ना এই মূলনীতিতে বিচার করলে বর্তমানে যে মিলাদ মাহফিল প্রচলিত আছে সেগুলো বৈধ প্রমাণিত হয় যেহেতু তার মধ্যে নিষিদ্ধ কিছু নেই আর যদি দেখা যায় কোন এলাকাতে প্রচলিত মিলাদের মধ্যে নিষিদ্ধ কর্মকাণ্ড রয়েছে তবে উক্ত নিষিদ্ধ কর্মকাণ্ডের নিন্দা করতে হবে মিলাদকে গোড়াশুদ্ধ উপলে ফেলার প্রয়োজন নেই মিলাদের সাথে সংশ্লিষ্ট কিছু বিষয় নিয়ে বর্তমানে সমালোচনার ঝড় উঠেছে আমরা সেসব বিষয়ে সংক্ষিপ্ত আলোচনা তুলে ধরতে চাই এক নম্বর হল মিলাদে অনেক সময় বালাগালু ওলা আবিকামা আলিহি পাঠ করা হয় বর্তমানে আহলে হাদিসগণ এবং তাদের মতাদর্শে প্রবাহিত কিছু আলে মোলামা এই কবিতাটিকে সিরকি কবিতা হিসেবে চিহ্নিত করে থাকে তারা বলে বালাগাল উল্লাবি কামা আলিহি এর অর্থ রসুল্লাহ সাল্লাম নিজ যোগ্যতার বলে সর্বোচ্চ স্থান অধিকার করেছেন এ কারণে এটা একটি শিরকি বাক্য এই সকল লোকেরা বিপরীতমুখী রোগে আক্রান্ত একদিকে যেমন তাদের জ্ঞান গরিমা কম ও গবেষণা শক্তি দুর্বল বিপরীত দিকে কোন ব্যক্তি বা বিষয় সম্পর্কে মন্তব্য করার ব্যাপারে তাদের সাহস অতিরিক্ত বেশি আমি একটা বিষয় ভেবে পাই না যে এই বাক্যটির ভিতরে যোগ্যতা কথাটি কোথা থেকে আসলো। আরবি ভাষা সম্পর্কে যৎসামান্য জ্ঞান রাখে এমন যে কারো নিকট স্পষ্ট যে এখানে ব্যবহৃত কামাল শব্দটির অর্থ হচ্ছে পরিপূর্ণতা লিসানুল আরবে বলা হয়েছে আল কামাল হো আত্মাম কামাল অর্থ হল পরিপূর্ণতা তাজুল উরুসে বলা হয়েছে আল কামাল আত্মাম কামাল অর্থ হল তামিপূর্ণতা অন্যান্য গ্রন্থে এমনটি বলা হয়েছে এখন প্রশ্ন হল রসুল্লাহ সাল্লাম কি পরিপূর্ণতার দিক থেকে সর্বোচ্চ স্থানের অধিকারী ছিলেন না স্বয়ং রব্বুল্লা আলামিন বলেন আমাকে পাঠানো হয়েছে উত্তম চরিত্রকে পরিপূর্ণতা দেওয়ার জন্য এই হাদিসটি হাকিম তার মোস্তাদ্রাকে বর্ণনা করেছেন এবং বলেছেন হাজিসটি বুখারি ও মুসলিমের শর্তে সহি ইমাম জাহাবেও তার সাথে ঐক্যমত পোষণ করেছেন বলেছেন। নম্বর হাদিস। কবি নিজেও এই অর্থে রসুল্লাহ সাল্লাম পরিপূর্ণতা সর্বোচ্চ স্তরে আসেন বলে মন্তব্য করেছেন তাই তো পরবর্তীতে তিনি বলেন হাসুনাত জামা হি তার সকল স্বভাব চরিত্র অতীব সুন্দর সুতরাং এই কবিতাটিতে যা বলা হয়েছে সেটি পবিত্র কোরআন ও সই হাদিস হতে চয়ন করা হয়েছে আর নির্বোধরা এটার বিপক্ষে প্রচারে লিপ্ত হয়ে গেছে আমার বিশ্বাস আরবি ভাষা সম্পর্কে অজ্ঞ কিন্তু উর্দু ভাষায় দক্ষ কোনো ব্যক্তি এ বিষয়ে প্রথম জটিলতা সৃষ্টি করেছে जेहेतु उर्दू भाषा कमाल शब्दी कमाल देखाओ अर्थात तुम्हारे तेलेमती इत्यादि प्रदर्शन कर फैरुजुगत नामक उर्दू डिक्शनारी तमाल शब्द अर्थ सम्पर्के बुरा सम्पूर्ण हवा हिन्स তেলসমাতি বা কারামতি যোগ্যতা কাজ কর্ম যে কর্তব্য দেখা আনা তথা তেলসমাতি ও দক্ষতা প্রদর্শন করা এবং কারামত দেখানা অর্থাৎ কারামতি দেখানো পাঠক চিন্তা করলে বুঝতে পারবেন যারা বালাগাল উলআল এর অর্থ করেন সর্বোচ্চ মাকামে পৌঁছে যাওয়া তারা বুঝে হোক না বুঝে হোক আসলে উর্দু অভিধান হতে অর্থটি গ্রহণ করেছেন। অভিধান হতে নয়, আর বাহুল্য যে একটি আরবি কবিতা উর্দু অভিধানের মাধ্যমে ব্যাখ্যা করা অজ্ঞতা ও নির্বুদ্ধিতা ছাড়া কিছু নয় এই হচ্ছে এদের ভাষা জ্ঞান আর শরীয়তের মূলনীতি সম্পর্কে তাদের অজ্ঞতা আরো বেশি মারাত্মকের নিকট স্বীকৃত মূলনীতি যার একটি অর্থ কুফরি আর অন্যটি অন্য অর্থটি উত্তম তখন মুসলিমের উপর সুধারণা করতে হবে এবং উত্তম অর্থটি গ্রহণ করতে হবে বাহরুর রায়কে বলা হয়েছে اذا كان في المساله وجوه توجب التكفير ووجه واحد يمنع التكفير فعل المفتي اي يميل الى الوجه الذي يمنع التكفير تحسينا للظن بالمسلم اذا देखा جاي কোন একটি বিষয়ে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে কুফরি প্রমাণিত হচ্ছে কিন্তু একটি দৃষ্টিকোণ থেকে কুফরি প্রমাণিত হচ্ছে না তবে মুফতির উচিত दृष्टिकोण थे कुफरी प्रमाणित हाटी ग्रहण कर मुसलिमर प्रति सुधारणा बजाय रखते कथा अथच यह सकल हतभागारा कल्पित अर्थ निर्भर कर उपमहदेशर हजार हजार आलेमोलाम साधारण मानूष शीरके लिप्त आम मंत्य करह बालागाल पाठ कर এদের মধ্যে কেউ কেউ আবার এই বিতর্কে নতুন মাত্রা যোগ করেছে তারা কামাল শব্দের ব্যাখ্যা বিশ্লেষণ পরিত্যাগ করে এখন বালাগা শব্দের পেছনে লেগেছে তাদের যুক্তি হল বালাগা ফিলে লিম যার অর্থ পৌঁছে যাওয়া এখানে বলা উচিত ছিল আল্লাহ তার রসুলকে পরিপূর্ণতার সর্বস্ব স্তরে পৌঁছে দিয়েছেন রসুল্লাহ সৌল্লা সাল্লাম পরিপূর্ণতার সর্বস্ব স্তরে পৌঁছে গেছেন এভাবে বলা সঠিক নয় অন্য লোকের সিদ্ধ্রান্বেষণে যে ব্যক্তি ব্যস্ত থাকে তার বুদ্ধি যে কি পরিমাণ লোপ পায় তা এই সকল পরিমাণের কার্যকলাপ না দেখলে কখনো অনুধাবন করা সম্ভব নয় যখন একজন মুসলিম বলে আমি বাড়ি পৌঁছে গেছি এটা কি শিরিক হবে এর অর্থ কি এটাই বুঝতে হবে যে সে বলতে চাচ্ছে আমি নিজ যোগ্যতা ও সক্ষমতায় বাড়ি পৌঁছে গেছি এখানে আল্লাহর কোনো ভূমিকা নেই না ও সব সময় কি এমন বলতে হবে যে আল্লাহ আমাকে পৌঁছে দিয়েছেন আজ সকালে ভাত খেয়েছি এমন না বলে বলতে হবে, আল্লাহ আমাকে খাওয়ালেন, এভাবে প্রতিটি ক্ষেত্রে আমি করেছি আমি বলেছি আমি গিয়েছি এভাবে এগুলো বাদ দিয়ে বলতে হবে আল্লাহ আমাকে দিয়ে করিয়েছেন, আল্লাহ আমাকে দিয়ে বলিয়াছেন ইত্যাদি এর উন্নতা হলে কি ইমান নষ্ট হবে এ ধরনের চিন্তাধারা सो पतो पतो अल्ला सुभान हुआ ताला वा हे नबीमें सर्वोत्तम चरित्रपर प्रतिष्ठित कर রসুল সাল্লাম সর্বোত্তম চরিত্রের উপর আসেন এর অর্থ যে আল্লাহ চক্রান্ত থেকে মুসলিম উম্মাকে রক্ষা করুন আমিন দুই নম্বর বিষয়টি হল মিলাদে দরুদে ইব্রাহিমের পরিবর্তে সুর করে আল্লাহ সাল্ল আল মাউলানা মোহাম্মদ বা ইয়া নবী সালামা ইত্যাদি দরুদ পাঠ করা হয় সুর করে কোনো কিছু পাঠ করা সম্পর্কে পূর্বে আলোচনা করেছি আমরা বলেছি সুন্দর কথা সুন্দর কণ্ঠে পাঠ করা দর্শনীয় নয় আর দরুদে ইব্রাহিম ছাড়া ভিন্ন কোন দরুদ পাঠ করার ব্যাপারে কথা হল মুসলিম উম্মার সকল উলামেক্রাম একমত যে সলাতের ভিতরে ছাড়া অন্যান্য সময় দরুদে ইব্রাহিমের পরিবর্তে ছোট যে কোনো দরুদ পাঠ করাতে সমস্যা নেই রসুল্লাহ সাল্লাহ আলাইস্লামের নাম শুনেই আমরা বলি সাল্লাইসাল্লাম বা আলাইহ সাল্লাতুয়া বা এই জাতীয় যে কোনো শব্দ যার মধ্যে সালাদ ও সালামের কথা উল্লেখ আছে যারা মিলাদের দরুদে ইব্রাহিমের পরিবর্তে ভিন্ন কোন দরুদ পাঠ করার নিন্দা করে তারাও জুমার বা অন্য কোন উপলক্ষে এসব ছোট দরুদ পাঠ করে থাকে আমাদের উলাম একরাম যখন কোন গ্রন্থ প্রণয়ন করেন তখন শুরুতে বিভিন্ন শব্দ যোগ করে আল্লাহর প্রশংসা ও রসুলের উপর দরুদ পেশ করেন যারা অবগত নয় তারা যে কোনো বরণ্য আলেমের আরবি ভূমিকা লক্ষ্য করলে এ বিষয়ে ধারণা পেয়ে যাবেন সুতরাং দরুদে ইব্রাহিমের পরিবর্তে ভিন্ন কোন দরুদ পাঠ করার বিষয়টিকে নিন্দা করার কোনো কারণ নেই যদি কেউ সলাতের মধ্যে এমনটি করে তবে তাকে বাধা দিতে হবে কিন্তু সোলাতের বাইরে যে কোনো অনুষ্ঠান বা অবস্থানে যে কোনো দরুদ পাঠ করাতে পাঠ করাতে নিষেধ নেই যদি তাতে নিষিদ্ধ কোনো বিষয়ের উল্লেখ না থাকে तीन नम्बर विषय क्यों क्यों नबी सालामा कारण एखे नबी शब्दी नाकड़ा इमामूह ता रसुल के अवमान नाई ते प्रश्न करी जखी याहमान या रही तक कि आल्ला के अवमान कर আয়োহর রহমান বা আয়োহার রহিম এভাবে না বললেই কি নয় প্রশ্ন হল বিরোধী পক্ষের পিছনে আদাজল খেয়ে লাগার কি কোন প্রয়োজন আছে যার সাথে আমার বিবাদ আছে তার ভালোমন্দ মন্দ সবকিছুকে অস্বীকার করাই কি নেয় পরায়ণত কেউ কেউ আবার ইয়ানবী সালাম আলাইকা এর মধ্যে সালাম শব্দটি কেন না কেরা হল সেই প্রশ্ন তুলতে পারে तर उत्तरेब अल्लाम रसुलर ऊपर सालाम साल ना पवित्र कुर स्थान विभिन्न नबी और नेक्कार व्यक्ति उद्देश्य सालाम शब्द प्रयोग अतएव ए विषय पुस्तलाकार हादसे असलमुक कलम सालाम कलम तथा कथार आगे तिरमीजी साल हे नाइक सालाम ना ना हे नबी उपरो हादिसटर सनद विशुद्ध क्यों से भूल स्थान प्रयोग घटना हल्का एके अपर जो सालामी ता सम्भाषण हिसेब বিষয়টিকে আরবিতে বলা হয় তাহি মহান আল্লাহ একে একে অপরের অপরকে সালাম দেওয়ার নির্দেশ দেওয়ার পর বলেন তাহা ইন্দিল্লা এটা হলো আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত সম্ভাষণ নূর একষট্টি নম্বর আয়াত কারো সঙ্গে দেখা হলে বা কোথাও গমন করলে প্রথমেই যে কাজটি করা হয় সেটিকে বলা হয় তাহিয়া যেমন মসজিদে প্রবেশ করে প্রথমেই যে দু সালাত আদায় করা হয় তাকে বলে তাহলে মসজিদ যদি কেউ মসজিদে প্রবেশ করে বসে পড়ে বা কিছুক্ষণ কোরআন তেল করে এবং পরে দুই রেখ সালাত আদায় করে তবে তাকে আর তাহাতুল মসজিদ বলা যাবে না কারণ এটা প্রথমেই করা হয়নি মুসলিমরা পরস্পরের সাথে দেখা হলে যে সালাম দেয় সেটাকে বলা হয় তাহি বা সম্ভাষণ সেক্ষেত্রে প্রথমেই সালাম না দিয়ে প্রথমেই সালাম না দিলে বিষয়টি আর তাহিয়া বলে গণ্য হয় না এবং শুননা আদায় হয় না এ কারণে এ বিষয়ে করা হয়েছে। এমন কি কারো বাড়িতে অনুমতি গ্রহণের সময় আগে অনুমতি গ্রহণ করে পরে সালাম দেওয়ার ব্যাপারে নিষেধ করা হয়েছে এবং আগে সালাম দেওয়ার পরে অনুমতি গ্রহণ করতে বলা হয়েছে কথার আগে সালাম এই হাদিসটির ব্যাখ্যায় মোল্লা আলী কারি অনুরূপ কথা বলেছেন তিনি বলেন জুলুস রসুল্লা সাল্লাম বলেছেন কথার আগে সালাম দিতে হবে এর কারণ সালাম হসে তাহিয়া যা প্রথমে শুরু করতে হয় প্রথমে অন্য কোন কথা বলে পরে সালাম দিলে বিষয়টি আদায় হয় না যেমন তাহিয়াতুল মসজিদ মসজিদে প্রবেশ করার পর কিছুক্ষণ বিশ্রাম করে আদায় করলে আদায় হয় না আলমির এখন আমার প্রশ্ন হল রসুল্লাহ সাল্লা নাম উচ্চারণ করার পর আমরা যে সালাম পেশ করি সেটা কি তাহিয়া বা সম্বাসন হিসেবে গণ্য সম্ভাষণ তো হয় কারো সঙ্গে সাক্ষাৎ হলে কিন্তু আমাদের সাথে কি এখন রসুল্লাহ সাল্লাহ আলাইসলামের সাক্ষাৎ হয় তাহলে সঠিক কথা হলো আমরা রসুল্লাহ সাল্লাহ আলাইস্লামের উদ্দেশ্যে এখন যে সালাম পেশ করি তা তাহিয়া বা সম্ভাষণ নয় বরং দোয়া এ কারণে আমরা বলি রসুলুল্লাহ সালাম এখানে দুটি জিনিস সালাম দেওয়ার পূর্বে উল্লেখ করা হয় ट विषय मिलाफ न তথা হে নবী আপনার উপর সালাম এখানে কিন্তু সালামের মাধ্যমে তাহিয়া বা সম্বাসন উদ্দেশ্য নয় যেহেতু নাজির নেই এখানে আসল দোয়া উদ্দেশ্য এখানে আসলে দোয়া উদ্দেশ্য। আর হরফে নেদা তথা হে নবী কথাটি আসলে মাজাজ বা রূপক অর্থে বলা হয়েছে প্রকৃত অর্থে নয় যেমন দুর্দেশে বিপদে পড়লে বা রোগাক্রান্ত হলে আমরা বলি ও মা বা ও বাবা এখানে বাবা মাকে ডাকাডাকি করা উদ্দেশ্য নয় যেহেতু তারা হাজির নেই মোট কথা রসুল্লাহ সাল্লাহ আলাইসালামের অবর্তমানে তার উপর যে সালাম পেশ করা হয় সে ব্যাপারে কথার আগে সালাম দিতে হবে এই বিধান প্রযোজ্য নয় যেহেতু এখানে সালাম সম্বাসন অর্থে নয় বরং দোয়া অর্থে মিলাদের মাহফিলে সালাম আগে উল্লেখ করার ব্যাপারে কঠোরতা কেবল তারাই করতে পারে যারা রসুল সাল আলাইসালামকে হাজির নাজির মনে করে অনেকে অবাক হয়ে বলতে পারেন এসব বিষয়ে এত লম্বা আলোচনার কি প্রয়োজন এ বিষয়ে আমাদের কৈফিয়ত হল এ ধরনের লম্বা আলোচনায় আমাদের দ্বিমুখী উদ্দেশ্য রয়েছে প্রথমত যারা বর্তমানে বেদাতের বিরোধিতা করার ঠিকাদারি নিয়েছে তারা কত ছোট বিষয়ের উপর নির্ভর করে মুসলিম উম্মাকে পথভ্রষ্ট ও বিদাতি হিসেবে আখ্যায়িত করার হীন প্রচেষ্টায় লিপ্ত তা পাঠকের সামনে তুলে ধরা দ্বিতীয়ত এই সকল লোকেরা শরীয়তের সূক্ষ্ম বিষয় বলি অনুধাবনে কতটা অক্ষম তা প্রমাণ করা আর আল্লাই তো ফিকদাতা চার নম্বর উদাহরণ হল সম্মিলিত মোনাজাত এ সম্পর্কে বিস্তারিত কথা পূর্বে গত হয়েছে আমরা দেখেছি পা আসক্ত সলাতের পর সম্মিলিত মোনাজাত রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম বা সাহাবে ক্রামের সময় প্রচলিত ছিল না কিন্তু বিষয়টি সামগ্রিকভাবে শরীয়তের মানদণ্ডে গ্রহণযোগ্য যেহেতু ফরজ সলাতের পর দোয়া করা হলে তা আল্লাহ দরবারে বিশেষভাবে কবুল হয় বলে হাদিসে উল্লেখ আছে দোয়া করার সময় হাত উত্তোলন করার ব্যাপারেও সই হাদিস বর্ণিত আছে দোয়াজির ইত্যাদি কর্মকাণ্ড সম্মিলিতভাবে করার ফজিলত আছে। আমরা পূর্বে উল্লেখ করেছি এখানে তার পুনরাবৃত্তি করার সঙ্গত মনে হয় না এই সকল কারণে পাঁচোক্ত ছলাতের পর সম্মিলিত মনাজাত একটি উত্তম কাজ হিসেবে গণ্য যদি না কেউ বিষয়টিকে সালাতের অংশ মনে করে বা আবশ্যক মনে করে আমরা বলেছি একসময় মানুষের মধ্যে এই ধরনের আকিতা বিশ্বাস বিদ্যমান ছিল এটা সঠিক কিন্তু এখন বেশিরভাগ মানুষ আর এমন মনে করে না অতএব সম্মিলিত মোনাজাত এখন আর সমস্যার বিষয় নয় তবে আলেমুলামাদের সজাগ থাকতে হবে যাতে সাধারণ মানুষ এ বিষয়ে বিকৃত ধ্যান ধারণার বশবর্তী না হয় মোনাজাতের সঠিক বিধান কী সে সম্পর্কে মানুষকে অবহিত করাই এখানে যথেষ্ট বিবেচিত হবে যে কোনো মূল্যে হবে এ চিন্তাধারা সঠিক নয় মূলত এ কারণেই যুগের পর যুগ মুসলিম পর চালু রয়েছে। বিচক্ষণ ওলামেকরাম এটা সসর্গ বাতিল হিসাবে ঘোষণা করেননি এবং এর বিরুদ্ধে আমরণ সংগ্রামে লিপ্ত হয়নি কেউ কেউ অবশ্য বিষয়টিকে বিদাত হিসেবে আখ্যায়িত করেছেন তবে তারাও এটাকে অনুত্তম বা অপছন্দনীয় কাজ মনে করেছেন নিষিদ্ধ বা হারাম নয় এ কারণে এটার বিরুদ্ধে রক্তক্ষয়ী সংঘর্ষে লিপ্ত হওয়া সঠিক মনে করেননি মালেকিম আজাবের ফকি ইবনে নাজি রহমাহুল্লাহ বলেন আমালু আলা ওয়স্তমার্ল আমা ইন্দানাবি আফ্রিকিয়া ওয়কানবা আদুমানি তুহাং সুরুহ আমাদের এখানে অর্থাৎ আফ্রিকাতে সম্মিলিত মনাজাত বৈধ হওয়ার মতটি সবার নিকট গৃহীত হয়েছে যেসব আলেমের সাথে আমি সাক্ষাৎ করেছি তাদের কেউ কেউ এটার পক্ষাবলম্বন করতেন মাহাহিবুল জলিল আল ফওয়াকি আদানি ইমাম মালিক বিষয়টি বিষয়টিকে অপছন্দ করেছেন তিনি মনে করেছেন এর মাধ্যমে ইমামের অন্তরে অহংকার সৃষ্টি হবে যেহেতু তাকে মুক্তাদের পক্ষ হতে আল্লাহ দরবারে দোয়া করার ব্যাপারে মাধ্যম হিসেবে গ্রহণ করা হচ্ছে এ সংশয়টির উত্তর দিয়ে ইবনে নাজি রহমাউল্লা বলেন বরং বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যাকে দিয়ে দোয়া করানো হয় তিনি বিনম্রতা ও কোমলতা প্রকাশ করেন অথেব বিষয়টি পরিত্যাগ করা যাবে না বরং করতে হবে আল ফানি তিনি আরো বলেনা ইস্তিমা সব নতুন সৃষ্ট বিষয় তো আর পথভ্রষ্টতা নয় বরং তার মধ্যে কিছু বিষয় রয়েছে উত্তম আর এ ধরনের কাজ সম্মিলিত ভাবে আদায় করলে তাতে উৎসাহ উদ্দীপনা বৃদ্ধি পাই আল আদান আমি বলবো, বৃষ্টি প্রার্থনা ও অন্যান্য স্থানে যে শরীয়তে সম্মিলিত মনাজাতের বিধান রয়েছে এটা ইবনে নাজি যা বলেছেন তার পক্ষে উত্তম দলিল মালিকি মাজাবের অন্য এক ফকি ইবনে আরাফাও সম্মিলিত মনাজাতের পক্ষাবলম্বন করেছেন কেউ কেউ বলেছেন কেবল ফজর ও আসরের পর দোয়া করা উচিত অন্যান্য সালাতের পরে নয় তাদের মতামত খণ্ডায়ন করে ইমাম নব্বির রহমাহুল্লাহ বলেন বালি সোহাবু কুল্লি হুফিক শেষে মানুষের দিকে মুখ ফিরিয়ে দোয়া করবেন আল মাজমু। ইবনে মুহ রহমাহুল্লাহ বলেন ইমাম ফজর ও আসরের পর দোয়া করবেন যেহেতু এই দুটি সময় ফেরেস হাজির থেকে আমিন আমিন বলতে থাকেন সঠিক মত অনুযায়ী অন্যান্য সলাতের পর দোয়া করবেন আল ফুরু কেউ কেউ পাঁচ অক্টো সলাতের শেষে সম্মিলিত মোনাজাত নিষিদ্ধ হওয়ার স্বপক্ষে যুক্তি দিয়ে বলে সলাতের শেষে কিছু মাসনুন। दोआा और जिकिर रही सम्मिलित मन कारण मानूष सेग्याग करते सम्मिलित मोन पर उचित एर उत्तरे फरज सलासे रसल सलाम जब दो पाठ करणित आगुल संख्या अनेक क्यों क्यों ए विषय पृथक पुस्तिकाओ रचना कर এটা প্রমাণ করে যে রসুল্লাহ সাল্লা প্রতি সলাতে শেষে সবগুলো দোয়া একত্রে পাঠ করতেন তা নয় বরং বিভিন্ন সময় বিভিন্ন দোয়া পাঠ করতেন অতএব সলাতেের শেষে মাসন দোয়া বলতে বেশ কিছুক্ষণ সময় নিয়ে এই সকল দোয়া একত্রে পাঠ করা বোঝায় না বরং এগুলোর মধ্যে যেকোনো একটি পাঠ করাই যথেষ্ট সলাতের শেষে ইমাম মোনাজত করার পূর্বে সাধারণত কিছু সময় অপেক্ষা করেন এই সময়ের মাঝে মাসনুন দোয়াগুলির মধ্যে কোনো একটি আদায় করে নেওয়া সম্ভব যার পক্ষে এটা সম্ভব না হয় বা দোয়া শেষ করার পূর্বেই যদি ইমাম মোনাজাত শুরু করে দেয় তবে ওই ব্যক্তি মোনাজাতে অংশগ্রহণ না করে দোয়া পাঠ চালিয়ে যেতে পারে যে মোনাজাত করতে চায় না তাকে তো মোনাজাত করতে বাধ্য করা হচ্ছে না এই সুযোগ বিদ্যমান থাকা সত্ত্বেও যারা দোয়া পাঠ করে না তাদের ক্ষেত্রে কি একথা বলা যায় না যে ইমাম মোনাজাত না করলে তারা দোয়া পাঠ করত সামান্য চিন্তা করলে দেখা যাবে ব্যাপার সম্পূর্ণ উল্টো ইমাম মোনাজাত করে বিধায় বেশিরভাগ লোক মোনাজাতের আশায় বসে থাকে এবং কিছু দোয়াদুদ পাঠ করে যদি ইমাম মোনাজাত না করতেন তবে সালাম ফেরানোর সাথে সাথেই তারা মসজিদ থেকে বের হয়ে পড়তো। তাছাড়া অনেক সময় ইমাম নিজেই মোনাজাতের মধ্যে কোনো না কোনো দোয়া পাঠ করেন এবং মুসল্লিরা আমিন বলার মাধ্যমে তাতে শরিক হয় এভাবে দোয়াটির যার মুখস্ত নেই সেও এর ফজিলত প্রাপ্ত হয় এ পদ্ধতিতে মাস্তুন্দ দোয়াগুলো শিখে নেওয়াও মুসল্লিদের জন্য সহজ হয় দেখা যাচ্ছে সম্মিলিত মোনাজাত মাস্তুম দোয়া পাঠের ব্যাপারে বাধা নয় বাধা তো নয় বরং সহযোগী সুতরাং সালাতের পর বা অন্য যে কোনো সময় সম্মিলিত মনাজাত করার ব্যাপারটি নিয়ে কঠোরতা প্রদর্শনের প্রয়োজনীয়তা নেই আল্লাহ সোয়ানতলা আমাদেরকে সঠিক পথ প্রদর্শন করুন আমিন পাঁচ নম্বর উদাহরণ হল সবে বরাত বর্তমানে বিদাতের বিরুদ্ধে প্রচারের ক্ষেত্রে সবে বরাত সম্পর্কে অত্যাধিক গুরুত্ব সহকারে আলোচনা করা হয় কিছু লোক শবে বরাতের যে আদৌ কোনো ফজিলত আছে তার স্বীকার করে না এবং রাত এবং এরাত উপলক্ষে কোনো ইবাদত করা বৈধ মনে করে না অথচ শরীয়তে এরাতের ফজিলত সম্পর্কে দলিল প্রমাণ রয়েছে এবং এ রাতে ইবাদত করার ব্যাপারে বরেণ্য ওলামেক্রামের মতামত রয়েছে পৃথক একটি গ্রন্থে আমরা এসব ব্যাপারে বিস্তারিত আলোচনা করেছি এখানে সংক্ষিপ্ত কথা হলো সবে বরাতের ফজিলত সম্পর্কে বেশ কিছু হাদিস বর্ণিত আছে তার মধ্যে কিছু জাল আর কিছু মুশিক শাবান মাসের মাঝরাতে তার সৃষ্টির প্রতি লক্ষ্য করে তাদেরকে সকলকে ক্ষমা করে দেন কেবল মুশ্রিক এবং অন্য মুসলিমের সাথে বিবাদে লিপ্ত ব্যক্তি ছাড়া তিবরানী এবং ইবনে হিব্বান আল হাইসামি এই হাদিসটি সম্পর্কে বলেন রিজা আল কত এর রাবি রাবি ষষ্ঠ শেখ আলবানি হাদিসটিকে সহি বলেছেন আর সহি হা নম্বর হাদিস ইমাম ইবনে তাইমিয়া রহিমাউল্লা বলেন ليلة النصف من شعبان فقد روي في فضلها من الاحاديث المرفوعه والاثار ما يقتضي انها ليله مفضله شعبان মাসের অর্ধরাজনের ফজিলত সম্পর্কে বেশ কিছু হাদিস বর্ণিত আছে যা প্রমাণ করে এ রাতের ফজিলত রয়েছে ابتداءে রাত তিরমিজির ব্যাখ্যা গ্রন্থ তুফাতুল احওয়াজিতে এসেছে ای علم অর্ধরজনের ফজিলত সম্পর্কে বেশ কিছু হাদিস এসেছে যা প্রমাণ করে বিষয়টি স্বরই ভিত্তি রয়েছে যারা বলে সাবান মাসের ফজিলত সম্পর্কে কোনো হাদিস নেই তাদের সম্পর্কে শাহেক আলবানী বলেন যদি কেউ এ কথা বলে তবে সে এ বিষয়ে বর্ণিত বিভিন্ন বর্ণনা একত্রিত করে তার উপর গবেষণা না করেই তাড়াহো করে এটা বলেছে অনেকে অবশ্য এখানে একটি সংশয় সৃষ্টি করেন তারা বলেন রাত্রে ক্ষমা ঘোষণার বিষয়টি তো সব রাতের ক্ষেত্রেই প্রযোজ্য যেহেতু হাদিসে বলা হয়েছে রাত্রে আল্লাহ প্রথম আসমানে অবতরণ করেন এবং ক্ষমা করার জন্য মানুষকে আহ্বান করেন অথব এখানে সাবান মাসের বিশেষ কোন ফজিলত প্রমাণিত হয় না বিষয়টির প্রকৃত ব্যাখ্যা উল্লেখ করার পূর্বে প্রথমেই আমরা বলবো। বলব রসুল্লাহ সাল্লা যে প্রতি রাতে ক্ষমা ঘোষণা করার খবর দেওয়ার পর বিশেষভাবে সাবান মাসের মাঝরাত ক্ষমা ঘোষিত হওয়ার খবর দিয়েছেন এটাই কি সাবান মাসের মাঝরাতের বিশেষ ফজিলত প্রমাণ করে না তা না হলে রসুলভাবে এ রাতের কথা কেন বললেন এতটুকু চিন্তা করতে যারা সক্ষম নয় শরীয়তের বিধিবিধানের ব্যাপারে কোন মন্তব্য করা কি তাদের শোভা পায়। এখন উপরোক্ত সংশয়টির প্রকৃত উত্তর হল অন্যান্য রাতের ব্যাপারে ক্ষমা ঘোষণা করার বিষয়টি শেষ রাতের সাথে সংশ্লিষ্ট করা হয়েছে কিন্তু শাবান মাসের মধ্যরজনের ক্ষেত্রে সম্পূর্ণ রাতের কথা বলা হয়েছে মোল্লা আলী কারি আল হানাফি রহম্লাহ তা আলা আল মির্কাতে অনুরূপ ব্যাখ্যা প্রদান করেছেন অনেকে বোকার মতো বলেন সাবান মাসের অর্ধরজনের ফজিলত রয়েছে তা তো না হয় মানলাম মানুষ এসব ফজিলত শুনে সারা রাত নাকে তেল দিয়ে ঘুমাক এটাই কি উদ্দেশ্য নাকি মানুষ এ রাত্রে ক্ষমা পাওয়ার জন্য চেষ্টা প্রচেষ্টা করুক এটা উদ্দেশ্য সুস্থ মস্তিষ্কের যে কোনো যে কারণে কোর্ট এ প্রশ্নের উত্তর অজানা নয় এ কারণে পূর্ববর্তী উলাম একরাম এরাত্রে ইবাদত বন্দী করেছেন এবং অন্যান্য মানুষকে তা করতে উৎসাহিত করেছেন ইমাম নব্বী ইবনে রজব আল হাম্বলী ইমাম ইবনে তাইমিয়া প্রমুখ উলামে একরাম বেশ কিছু তাবেয়ী হতে শাবান মাসের অর্ধরজনীতে ইবাদত বন্দগী করার কথা বর্ণনা করেছেন তারাও এ রাতে ইবাদতবন্দী করার অনুমতি প্রদান করেছেন এখানে একটি বিষয় স্মরণ রাখতে হবে আর তা হল সাবান মাসের অর্ধরজনীর ফজিলত সম্পর্কে হাদিস বর্ণিত আছে। কিন্তু উক্ত রজনীর পর যে দিন আসে তার ফজিলত সম্পর্কে কিছুই বর্ণিত নেই ওই দিন শম পালন করা বা অন্য কোনো ইবাদত করার ব্যাপারেও বিশেষ কোনো নির্দেশনা নেই এ বিষয়ে বর্ণিত হাজেজটি ভীষণ দুর্বল যার উপর নির্ভর করা যায় না সুতরাং সাবান মাসের অর্ধরজনীর পরবর্তী দিবসে সওম পালন করা বা অন্য কোনো ইবাদত করার বিশেষ কোনো ফজিলত নেই তবে এটা অন্যান্য দিনের মতো একটি দিন তাই অন্যান্য দিনে যা কিছু আমল করা যায় তা এ দিনেও করা যায় যদি এর জন্য বিশেষ কোনো সব আসে এমন মনে না করা হয় श्रावान मासे अर्धरजनी बि प्रज्जलित हालवा रुटी खावा इत्यादि कर्मकांडेर को भिति नहीं रे विशेष नियमे एक्शा कत सला आदाय सम्पर् जा किस वर्णित आन का दूर थकते हैं ए रे भाग्य लेखा है से विषय आलेम बसिभाग आलेम निकट ग्रहणजोग्य मत हल ए रे भाग्य लेखा धारणा सठीक नई बर सब कदर रे भाग्य लेखा है ए रत के सब बरत नामकरण करा सम्पर्ष कथा हल सब शब शब्दी फार्सि जार अर्थ रत और बरत शब्दी बेपारे दूरकम संभवना रही है हतो ये बारत शब्द होते मुक्तर रजनी नाम जेहेतुरा पापी बंद गए बरत शब्दी फार्सी बारात शब्द एर अर्थ है भाग्य रजनी ओलमे एक बेसिभागें निकट सठीक मत यह नामकरण भूल क्या पुरोपुर विभ्रांत बना जेहेतु जे एर सम्पक्ष এ সপক্ষে কিছু আলেমের বক্তব্য রয়েছে মোট কথা শ্রাবান মাসের অর্ধরজনীকে রজনীকে সবে বরাত নামকরণে বড় ধরনের সমস্যা নেই। তবে এটা পরিত্যাগ করে চলাই উত্তম যেহেতু সবে বরাত বলতে বেশিরভাগ লোক ভাগ্য রজনী বুঝে থাকে কিন্তু এ রাত্রে ভাগ্য লিপিবদ্ধ করার মতটি বেশিরভাগ আলেমের নিকট সঠিক মত নয় আর আল্লাহ সব হানওয়া তালায় ভালো জানেন উপসংহার উপরে আমরা এমন কিছু বিষয়ের বর্ণনা দিয়েছি যেগুলো বর্তমানে বিদাত হিসেবে পরিচিত বর্তমানে যারা মুসলিম উম্মার আকিতা বিশ্বাস বা আমল আখলাকের সমস্যা নিয়ে চিন্তা করেন এবং তা সমাধানের চেষ্টা করেন তারা সর্বাগ্রে এই সকল বিষয়কে সমস্যা হিসেবে চিহ্নিত করেন এবং সংশোধনের চেষ্টা করেন যারা এই সকল বিষয় পরিত্যাগ করতে চায় না তাদের বিদাতীয় পথভ্রষ্ট হিসেবে আখ্যায়িত করেন এভাবে বিনা কারণে মুসলিম উম্মাদকে দুটি ভাগে বিভক্ত করে ফেলেন অথচ আমরা দেখেছি এই সকল বিষয় কোন ক্রমেই গুরুত্বপূর্ণ সমস্যা হিসেবে গণ্য নয় প্রথমত এগুলো বিদাত হিসেবে গণ্য কিনা সে ব্যাপারে দ্বিমত রয়েছে বহু সংখ্যক উলায়মকরাম এগুলোর পক্ষে অবস্থান করেছেন দ্বিতীয়ত যারা এসব বিষয়কে বিদাত হিসেবে আখ্যায়িত করেছেন তারাও এগুলোকে হারাম বা পাপের কাজ মনে করেননি বরং মাকরু তথা অপছন্দনীয় কাজ হিসেবে গণ্য করেছেন যার অর্থ এসব কাজে লিপ্ত হলে কেউ পাপই হয় না তবে বিশেষ কোনো কারণে এসব পরিত্যাগ করে চলাই উত্তম সেই সাথে তারা এসব বিষয়ের বিরুদ্ধে প্রচার প্রসারের ক্ষেত্রে নমনীয়তা অবলম্বনের কথা বলেছেন এমনকি ক্ষেত্র বিশেষে তারাও মানুষকে এসব বিষয় এসব থেকে নিষেধ করতে মানা করেছেন ইবনে তাইমিয়া থেকে আমরা পূর্বে এ ব্যাপারে বিস্তারিত মূলনীতি বর্ণনা করেছি তিনি বলেছেন অনেক সময় এসব কাজে লিপ্ত ব্যক্তিদের প্রচুর সবাব হয় এবং যারা তাদের নিষেধ করছে তাদের তুলনায় যারা এতে লিপ্ত আছে তারা অধিক উত্তম হিসেবে গণ্য হয় সংক্ষেপে আমরা বলবো, এই সকল বিষয় বিদাত কি নয় এ ব্যাপারে যে কোনো একটি মত আমরা গ্রহণ করতে পারি কিন্তু মানুষকে এসব ব্যাপারে নিষেধ করা জরুরি নয় আর যদি নিষেধ করতে হয় সেক্ষেত্রে নমনীয়তা অবলম্বন করতে হবে তাদের সাথে স্পষ্ট হারাম কাজে লিপ্ত ব্যক্তির মতো আচরণ করা যাবে না এসব কাজে লিপ্ত ব্যক্তিদের বিদাতি বা পথভ্রষ্ট আখ্যায়িত করে কষ্ট দেওয়া যাবে না ए सब विषय निर्भर कर हईहट्ट गोल सृष्टि जब उलाम इस पक्षवलम्बन करें तरफ नींदा कराने मोट कथा এটা স্মরণ রাখতে হবে যে এই সকল বিষয় মোটেও গুরুত্বপূর্ণ কোন সমস্যা নয় এবং মুসলিমদের ও আমল সংস্কার তথা আমর আল বা কাজে ব্যাপারে আলোচনা করার তেমন কোনো প্রয়োজনীয়তা নেই যেহেতু মত পার্থক্যপূর্ণ বিষয়ে দল অন্য দলকে নিজের মতের দিকে দাওয়াত দেওয়া সঠিক কর্মপন্থা নয় যেমনটি আমরা পূর্বে বলেছি। এতদূর আলোচনা পাঠ করে অনেকে ভাবতে পারেন যদি নিয়ত মিলাদ মোনাজাত ইত্যাদি বিষয় নিষিদ্ধ বিদাতের মধ্যে গণ্য না হয় তাহলে দুনিয়াতে আদৌ কোনো বিদাতের অস্তিত্ব আছে কি কেউ কেউ ভাবতে পারেন লেখক সম্ভবত বিদাতিদের বাসিয়ে দেওয়ার চেষ্টা করছেন প্রকৃত সত্য কিন্তু সম্পূর্ণ উল্টো আমি আসলে বিদাতিদের পাকড়াও করার জন্যই এই গ্রন্থ লিখতে শুরু করেছি কিন্তু আসল অপরাধীকে পাকড়াও করতে হলে সন্দেহভাজনদের মধ্যে যারা অপরাধী নয় তাদের আগেই চিহ্নিত করতে হয় এবং তাদের পরিত্যাগ করতে হয় এই গ্রন্থে আমিও সেই নীতি অবলম্বন করেছি আমি প্রথমেই বিদাত বলতে কি বোঝাই সে বিষয়ে আলোচনা করেছি এবং সেই সংজ্ঞার আলোকে যারা বিদাতি নয় বা নিষিদ্ধ নিষিদ্ধবিধাতে লিপ্ত নয় বরং মাকরুবিধাতে লিপ্ত বা এমন বিষয়ে লিপ্ত যে বিষয়ে মত রয়েছে তাদের ব্যাপারে গুরুত্ব না দিয়ে যারা হারাম বা কুফরি বিদাতে লিপ্ত তাদের শক্তভাবে পাকড়াও করার চেষ্টা করছি এই প্রকল্পটির কেবল প্রথম অংশ অংশটি সম্পন্ন হয়েছে আমরা সুস্পষ্ট বিদাতি ও পথভ্রষ্ট হিসেবে আখ্যায়িত করা যায় না এমন ব্যক্তিদের চিহ্নিত করেছি এখন আমরা দ্বিতীয় সংশয়টির দ্বিতীয় অংশটির দিকে মনোযোগ দেব আমরা আমরণ সংগ্রাম করে আমরা আগামী পর্বে প্রকৃত বিদাতিদের পরিচয় পেশ করব আল্লাহ সব হা আমাদের সকলকে প্রকৃত বিদাতিদের বিরুদ্ধে আমাদের আমরণ সংগ্রাম করে যাওয়া এবং আপসহীন ভাবে তাদের বিরুদ্ধে প্রচার প্রসারণা প্রচার প্রসার চালিয়ে যাওয়ার তৌফিক দান করুন আমিন